যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন বাংলা মানবতার সমাজ আসসালামু আলাইকুম আরহামি আহমদুল্লাহ আহমদসা ওসলিমীনআল তৈন আজমাইন ওবাদ দূরের এবং কাছে রগণিত অসংখ্য দর্শক ভাইবন্দেরকে বোনদেরকে প্রীতি শুভেচ্ছা বা জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে আমরা যারা শরিক হয়েছি আল্লাহ যেন আজীবন আমাদেরকে এই ভালো কাজে শরিক রাখেন আল্লাহ যেন আজীবন কোরআন থেকে আমাদের ফায়দামান হওয়ার তৌফিক দেন আমরা যেন কোরআনকে যেন পড়তে পারি কোরআনকে যেন বুঝতে পারি কোরআন দিয়ে যেন জীবন করতে পারি কোরআনের মাধ্যমে যেন আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি আল্লাহ সুফায়না হুয়া আহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমিন ইয়া আন্বাল আলামিন। আমার ভাইয়েরা বোনেরা সুরাত উন্নষা থেকে আমরা ধারাবাহিক আলোচনা পেশ করছি আমাদের আজকের আয়াত নাম্বার হলো থার্টি সিক্স ছত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে যেখানে মূলত আল্লাহ রব্লাহ আলমিন আমাদের সৃষ্টি যে উদ্দেশ্য সেই আবাদতের কথা বলেছেন যে জন্য আল্লাহ রব্লা আলমিন নবীর রসুলদেরকে পাঠিয়েছেন শিরিখকে অ্যাভয়েড করার জন্য তাও হেদের জন্য সেই সম্পর্কে আল্লাহ সুহায়না হুয়া তাহলে এখানে কথা বলেছেন আর এই পৃথিবীর মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যারা আমাদের মা বাবা তাদের সঙ্গে ব্যবহার কি হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কি হবে অনেক বিস্তারিত বিষয় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে হেদায়ত দিয়েছেন আসুন আল্লাহর কথা প্রথমে আমরা শুনি তারপরে ধীরে ধীরে অগ্রসর হই আল্লাহ দুল্লা তে কোবি শিনকবা ওতমসিনজার দিল কবা وَالْجَارِ الْجُنُوبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا तुम्हारा आल्ला इबादत करो एवं आल्ला संगे का तुम्हार करो ना और माँ बा संगे तुम्हारा भलो व्यवहार करो और भलो व्यवहार करो आपन आत्मयर साथ यतिम मिसकिन साथी और निकट आत्मयशी और साधारण प्रतिबीर साथे और तुम्हारे पास तरह और যারা তোমাদের মেহমান তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আর তোমাদের দাস দাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো নিশ্চয়ই যারা অহংকারী আল্লাহআলা তাদেরকে পছন্দ করেন না আমার দর্শক ভাই বোনেরা মূলত ই আয়াতের মধ্যে আল্লাহ সুফান আমাদের জীবনের জন্য যা কিছু দরকার সব কিছুকেই আল্লাহ দিয়েছেন। আর প্রথমে আল্লাহর এবাদত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না জন্যই আমাদের জন্ম এবাদতের জন্যই আমাদের জীবন এবাদতের জন্যই আমাদের সবকিছু আর এই এবাদতের কথাই আল্লাহ আল্লা তাদেরকে এখানে বলছেন এই এবাদতের এক আলোচনায় অনেক লম্বা আলোচনা হবে এই আলোচনা আমাদের জীবনের জন্য প্রয়োজন আমাদের সংশোধনের জন্য প্রয়োজন আমরা জানার জন্য প্রয়োজন আমরা মানার জন্য প্রয়োজন আসুন আমরা একে একে এই এবাদতের প্রসঙ্গগুলোকে আলোচনা করি তারপরে শির্কের বিষয়গুলোকে আমরা একে একে আলোচনা করি এরপরে মা বাবার সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করি আমার ভাইয়েরা বোনেরা আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসুন এবাদত সম্পর্কে আল্লাহ কী বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কি বলেন সেই সম্পর্কে আমরা খানিকটা জেনে নিই ইনশাআল্লাহ এবাদত আবদ আইন বাদাল আবদ এটা হলো রুটবর্ড আবাদ এটা অর্থ হল কারো কাছে ছোট হয়ে থাকা আর তাজল উল কারো কাছে ছোট হওয়া কারো কাছে নিজেকে ছোট মনে করা নিজেকে ছোট জ্ঞান করা আর এই এবার যেটা আমরা বলে থাকি এটা হলো এর মূল ধারণা হলো এটা আপনার আমার স্রষ্টা খালেক এবং মালেক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা ছোট হয়ে থাকব। ওই যে কথায় আছে না বড় যদি হতে চাও ছোট হওয়াও তবে আপনি যদি দুনিয়াতে বড় হতে চান আল্লাহর কাছে ছোট হয়ে যান তাহলে আল্লাহ সুবাহ দুনিয়াতে আপনাকে বড় করে দিবেন সুবাহ আল্লাহ আর সেজন্য এবাদতের মায়নাই হলো এটা অর্থই হলো এটা যে আপনি রব্বুল আলমিন আল্লাহআর কাছে আপনি ছোট হয়ে থাকবেন এটা হলো এবাদতের শাব্দিক অর্থ এবাদতের একটা পারিভাষিক অর্থ আছে এবাদতের একটা টার্মিনোলজি হিসেবে অর্থ আছে ইস্তলা মানা আছে এবাদতের আর অনেক ওলামাই কাম অনেকভাবে ইবাদতকে ব্যাখ্যা করেছেন বিশেষ করে মোর কম্প্রিহেন্সিভ ডেফিনেশন যিনি হলেন আল্লামা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে ইবাদতের সঙ্গে বলেছেন আল্লাহাদামিকুল্লি মায়ুহরুদাহু একটা ব্যাপক অর্থবোধক শব্দ এবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ এটা কি বুঝায় লিক প্রত্যেকটা যা আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন ওয়ারুদ এবং আল্লাহ খুশি হন প্রত্যেক এমন জিনিস যেটাকে আল্লাহ ভালোবাসেন আর যেটার কারণে আল্লাহ সুবাহ খুশি হন মিনাল আল এটা আমাদের কথা হতে পারে ওয়াল আফল এটা আমাদের কাজ হতে পারে আর জাহিরাত এটা ওপেন হতে পারে ওয়াল বা এটা গোপনও হতে পারে আমাদের কথা এবং কাজ গোপন এবং প্রকাশ্য এর মধ্যে থেকে আল্লাহ আয়লা যেটাকে ভালোবাসেন আর আল্লাহ তাহ যেটাকে পছন্দ করেন এটাই হলো ইবাদত এই সংজ্ঞা দিয়ে বোঝা যায় সালাত এবং সিয়াম, জাকাত এবং হাজ শুধু এগুলোই এবাদত নয় এগুলো এবাদতের একটা বড় বড় এক একটা পিলার এক একটা বুনিয়াদ কিন্তু এর বাহিরেও এবাদত আছে আমাদের প্রত্যেক কাজ এবং প্রত্যেক কথা যদি এবাদত হয় তাহলে আমাদের পুরো জীবনটা এবাদত আর এই সংজ্ঞা দিলেই কিন্তু মূলত আমাদের সৃষ্টির উদ্দেশ্য যেটা আল্লাহ বলেছেন ওই উদ্দেশ্যের সঙ্গে এবং এবাদতের সংজ্ঞার সাথে কিন্তু মিলে যায় আমরা যদি কথা বলি আমাদের জীবনের প্রত্যেকটা কথা এবং কাজী এবাদত যেটাকে আল্লাহ পছন্দ করেন তাহলে পুরো জীবনটা আমাদের এবাদতের জীবন হয়ে গেল আর আমাদের জীবনের উদ্দেশ্য হতে হলো ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইনসা आमी एक अल्ला के इबाद करा छा उद्देश्य मानुष के सृष्टि करी ना हमारे भाइयम आपनी ये पृथिवीत आसार मूल टार्गेट हलो आल्ला इबादत ही करबें पृथ्वी आसार मूल टार्गेट हल्की आल्ला इबादत करब दुनिया सब मानुष पृथ्वी आसार उद्देश्य हलो प्रत्येके आल्ला इबादत करवे যদি আল্লাহর ইবাদত আমরা না করব তাহলে এই পৃথিবীতে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না কোনো দরকার ছিল না আল্লাহ তহ আমাদেরকে সৃষ্টি না করলেও পারতেন আর আল্লাহ আমাদের যে সৃষ্টি করেছেন সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তহ বলে দিয়েছেন যে আল্লাহ তহ আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে নরনারী আবাল বৃদ্ধ বনিতা পৃথিবীতে যত মানুষ বসবাস করে प्रत्येके आल्ला रबुल आलमीन आल्लाबादी कर हकीकत अंश मानूष आल्ला इबादत ही करना आल्ला कारण मानूष सृष्टि करल वही कारण सम्पर्के जाने असल विषय के भूले तकल नहींस्त हो पड़े কেন অধিকাংশ মানুষ কখন ওই ইমান আনবে না তাহলে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই এবাদতির বাইরে থেকে যাবে তাহলে অধিকাংশ মানুষই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনি এবং আমি যারাই এবার কথা বুঝেছি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হব না তারা সফলকাম কাম হব ইনশাআল্লাহ আর এবার কথা বোঝার জন্যই আমাদের এই টেলিভিশনের জন্য আলোচনার প্রয়াস আল্লাহআলা যেন তার দিনের জন্য আমাদের আলোচনা করাকে আলোচনা দেখাকে আলোচনা শোনাকে কবল করেন আমিন আপনারা অনেকে আমাকে বলবেন যে আপনি বললেন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ এবাদাত আমরা তো অনেক কাজ দুনিয়ার জন্য করি তাহলে আমাদের সব কাজ কিভাবে এবাদত হয় আমাদের সব কাজ কিভাবে এবাদাত হয় সেটা আমি আপনাদের খেদমতে ইনশা আমার ক্ষুদ্র গানে আমি এক্সপ্লেন করবো ব্যাখ্যা করব কিন্তু এর আগেই আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে আমাদেরকে যেতে হবে বিরতির পরেও আবারও আপনাদের সবার সঙ্গে আমাদের দেখা হচ্ছে ড জাকির নাইক ইন আটল আপ দেখুন सम्मुख सामरे बृहस्पतिवार रत नटाय पुन सम्प्रचार सकाल साढ़े दसटाय बांगल्टी बांगल्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 की शाहिदी मोम दायित বিরতির পরে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে ওয়েলকাম করছি এই আলোচনায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে আমাদের জীবনের সব কাজ কিভাবে এবাদত হয় हमारे जीवने सब क्ज क्या एबाद है एक्सप्लें कर आगे हमें एक कथा अपन के बी आश नियतर हादिस प्रत्येक क्या करार आगे नियत करते बला इंटेंशन मने मने ठीक करते बलानार जीवन सब क्ज ही एबदात होते आपनर नीयतर उपरे भिपनार्म पदर उपरे भिपनार ওয়ার্কিং ওয়ে যেটা আপনার এর উপরে ভিত্তি করে আপনার জীবনের প্রত্যেকটা কাজ এবাদতি হতে পারে এই আল্লাহ নবী আমাদেরকে নিয়তের হাদিস বলেছেন রসুল্লাহ সাল আলহি ও হাদিস বলেছেন আন আমিন আবি হাসনুল্লাহ রসুল্লাহি সাল আলিহি আ হজরতুনিয়া কে ফজরত নবী সাহিৎ করেন নিশ্চয় প্রত্যেক কাজ নিয়াতের উপরে নির্ভরশীল প্রত্যেক মানুষ ওই জিনিসটাই সে লাভ করবে যার নিয়াত সে করবে ফা মান হিজরত হু ইল্লাহি রসুলি হি ফা হিজরত হু ইল্লাহি রসুলিহি যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য হিজরত করবে তার হিজরতটা আল্লাহ এবং রসুলের জন্যই ধরা হবে ওমন কান হিজরাতলা দুনিয়া ইউসিবোহা যে দুনিয়ার কোনো জিনিসকে পাওয়ার জন্য হিজরত করে মারাতেনিয়ান কেহা অনেক কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে সে দুনিয়াই পাবে মহিলাই পাবে যার জন্য হিজরত করবে তাই পাবে আল্লাহর সন্তুষ্টি পাবে না আমার ভাই আমার বোন আপনার জীবনে আপনি করে ফেলবেন আপনি যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। করবেনদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো চূড়ান্ত চাওয়া পাওয়া হলো আল্লাহ আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন এই উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোনো কাজ করবেন এটা আপনার লেখা পড়া হোক এটা আপনার চাকরি বাকরি হোক এটা আপনার চাষবাস হোক यनार छ्र पढ़ान हक इपनारे रानना बाड़ार क्ज हक अथवा सेलैर क्या हक अपनी जा किस कर सब किस दिए आप आल्ला के खुशी करते चान एक छात्र जो लेख पढ़ा करते जाए सबजेक्टी आनी पढ़वें ना क्या अपनार जो नियत थके मध्य दिए आप आल्ला के खुशी करते चान आपनी हजूर कुरान शरीफ नए आल्ला के खुशी करार जो पढ़ल क्यों मैथ्स जेटा सायेंस जेटा अंक जेटा विज्ञान जेटा इंग्रेजी जेटाईटा आर आल्ला के खुशी करार जो कि पढ़ा जाए अपनार उदेश्य थे आपनी जो अंक शिखब अंक शिखे अपनी मानुषेर उपकार करब्लाबल आलमी तो कुरान् मध्य अंक शिखाएं আপনি যখন বিজ্ঞান পড়বেন আপনার উদ্দেশ্য থাকবে বিজ্ঞান পড়ে আপনি আল্লাহর বান্দাবান্দিদের উপকার করে আল্লাহকে খুশি করবেন আপনি ডাক্তার হবেন মানুষের সেবা করবেন ইঞ্জিনিয়ার হবেন মানুষের সেবা করবেন আপনি সায়েন্টিস্ট হবেন মানুষের সেবা করবেন আপনি অ্যারোপ্লেন তৈরি করবেন তা দিয়ে মানুষের সেবা করবেন আল্লাহর আপনি রেজাবন্দি হাসিল করবেন অ্যাস্ট্রোনমার হবেন তার মধ্যে দিয়ে মানুষকে আপনি পথ দেখাবেন जी नीहत ठीक करते भाई बनता अपना लेख पढ़ा अल्लाहर इबादत हो जाए जरा चाकरी बरि करी अने टार्जन तो तो ची करते फैमिली चालान जो टा लागे चाकरी इबादत है कि चाक्रीटा इबादत हो अपना चाकरी करार उदेश्य है यहाँ जो आल्लामिली परिचालना करार दायित्व दिए আমি নিজে এবং আমার ফ্যামিলি মেম্বাররা এই চাকরির থেকে যে টাকা পয়সা ইনকাম হবে এখান থেকে যে খাবার দাবার কেনা হবে কাপড় চোপড় কেনা হবে খাবার দাবার খেয়ে এবং কাপড় চোপড় পরে আমরা আল্লাহর এবাদত করব। এই তো আল্লাহ নবীর হাদিস হল আপনি যদি আপনার পরিবারের জন্য পয়সা খরচ করেন আল্লাহর রাস্তায় সৎকা করার সব পাবেন আমার ভাই আমার বোন আপনি যদি এই নিয়ে করে চাকরিটা করেন তাহলে আপনার চাকরিটা এবাদত হয়ে গেল আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন আপনার ব্যবসা বাণিজ্য করার মূল টার্গেট থাকবে যেটা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আমি শুধু ব্যবসা করব সুদ আমি খাব না এবং এই ব্যবসার মধ্যে দিয়ে যা ইনকাম হবে আমি নিজের ফ্যামিলিকে মেইনটেইন করব আল্লাহর ইবাদতির জন্য আমি জাকাত ঠিক মতো দিবো আমি গরিব মিসকিনকে সাহায্য করব আল্লাহর রাস্তায় দান করব। এবং আল্লাহর জন্য আল্লাহ আমাকে সম্পদ যা দিয়েছেন আমি বিলিয়ে দিবো এবং আল্লাহর সন্তুষ্টি হবে আমার মাল অর্জনের একমাত্র উদ্দেশ্য আপনার ব্যবসায় বসাটা সময় দেওয়াটা যে কোনো দেশে সফর করাটা মালামাল কেনাটা মালামাল বিক্রি করাটা সব কিছুই আপনার কিন্তু অ্যবাধাতে পরিণত হবে আমার মা বোনরা যারা করে রান্না বড়া করেন আমার মা বোনরা যারা এমনকি বাচ্চার টয়লেট যারা পরিষ্কার করেন আমার মায়েরা আপনি যখন আপনার বাচ্চাটাকে খেদমত করবেন আপনি নিয়াদ করবেন যে আল্লাহ এই বাচ্চাকে নেয়ামত হিসেবে আমাকে দিয়েছেন আমার এই বাচ্চাটা বড় হয়ে আল্লাহর এবাদত করবে এই নিয়াত যদি করে আপনি বাচ্চার টয়লেটও পরিষ্কার করেন টয়লেট পরিষ্কার করাটা একটা ইবাদত আর আপনার বাচ্চা বড় হয়ে যত ইবাদত করবে এবাদতের যত সোয়াব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় লিখে দিবেন আর এই বাচ্চার সোয়াবকে আল্লাহ রবাহ আলমিন একটু কমাবেন না সুবাহান আল্লাহ सबा मिले रान्ना खबर खे आल्ला इबादत करबना आल्लामीन काबादत हिसाब सेगणित हो अपनी जो हस्पिटाले डाक्त हिसेबं नार्स हिसेबी क्ष कर अपनी एक ही नियात करबेंल्ला बान्बाबान्धी के हाज्य कर मध्य दिए आल्लाब आलमीन सन्तुष्टि अर्जन करते चाह আপনি যখন ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং করবেন আপনি কম্পিউটারের কোন সফটওয়্যার আপনি যখন ডেভেলপ করবেন তখন আপনার নিয়াদ যেন থাকে এর মধ্যে দিয়ে আমি আল্লাহর বান্দাবান্ধীদের জীবনকে সহজ করতে চাই আর এর মধ্যে দিয়ে যেন আল্লাহ সুবহায়ন হুয়া আয়াল আমাকে যা যায় খায়ের দান করেন এইভাবে আপনি আপনার জীবনে যেই কাজটাই করবেন না কেন আপনার কাজের যদি টার্গেট এটা হয় উদ্দেশ্য যদি এটা হয় নিয়াদ যদি এটা হয় যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনার হাঁটা আপনার বসা আপনার সোয়া এমনকি আপনার ঘুম আপনার ঘুমটা পর্যন্ত হয়ে যাবে যদি আপনি ঘুমানোর নিয়াত করেন এইটা যে আমি রেস্ট করে সুস্থ হয়ে আল্লাহর ইবাদত করব। তাহলে আপনার ঘুমানোটা এই জন্য তো যারা ঈশান নামাজ জামাতে পড়ে আবার ফজরের জামাতে গিয়ে হাজির হয়ে যায় পুরো ঘুমটা তাদের নফল ইবাদতের সোয়াব আল্লাহ সুবাহ তাদের আমল নামায় লিখে দেন নবী সাল আলাইহি ওসাল্লাম বলেছেন এমনকি তুমি তোমার স্ত্রী যে খাবার রেডি করে ওই খাবার খাওয়ার সময় যদি স্ত্রী রান্না করা খাবার থেকে স্ত্রীর মুখে সামান্য একটু খাবার তুলে দাও তাহলে আল্লাহর রাস্তায় সৎকার করার সব তোমাকে আল্লাহ সুভান হুয়া তাহ দিয়ে দিবেন আমার ভাইরা আমার বোনেরা দেখেন আল্লাহ সুহান হুয়া তলা কত বড় মেহেরবান কি হাদিসের মধ্যে আল্লাহ রসেলে কথাও বলেছেন স্বামী স্ত্রী যখন মেলামেশা করে শারীরিক সম্পর্ক হয় হালাল পন্থায় হলে পরে আল্লাহ রবুল আলমিন সদাকার সবাব দেন সেটাও আপনার এবাদতে পরিণত হয়ে যায় আপনি যা করবেন সবই এবাদত হবে আপনি আল্লাহর জন্য হয়ে যান তাহলে সব কিছুই আপনার আল্লাহর জন্য ইবাদতে পরিগণিত হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বোনেরা এই ইবাদত যেটা এই ইবাদতের জন্যই মূলত আল্লাহ সুভান হওয়া তালাই পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন এখন আমরা কি আসলে আল্লাহর এবাদত ঠিক মতো করছি না করছি না আরে এই করতে গিয়ে কি আমরা কোনো ভুল করতেছি নাকি আমরা আল্লাহ এবং আল্লাহর নবী যেভাবে বলেছেন হুবহু সেইভাবে করছি কি কি শর্ত থাকলে পরে আল্লাহ কি কবুল করবেন এই সম্পর্কেও আমাদের আলোচনা প্রয়োজন আমরা আজকের এপিসোডে আর সময় পাচ্ছি না পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা আমরা নিয়ে আসব। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য আমি সামারাইজ করি আমরা যে আলোচনা করেছি আলোচনার সামারি হলো এটা আমাদের সৃষ্টির উদ্দেশ্যটাই হলো আল্লাহর এবাদাতে করা পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর এবাদত করব। এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা মুভমেন্ট এটা যেন আল্লাহর এবাদাত হিসেবে পরিগণিত হয় এটাই হলো আমাদের টার্গেট এটা আমাদেরকে করতে হবে আর আমাদের প্রথমে আমাদের নিহতটাকে ঠিক করতে হবে যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যখন এই উদ্দেশ্যটাকে ঠিক করে নেব তখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা কথা এবং কাজ এব হিসেবেই পরিগণিত হবে আর এ কথাই এবমিয় রহমতুল্লা আলাহে বলেছেন এ বাদাত হলো ব্যাপক অর্থবোধক শব্দ আমাদের প্রত্যেক কথা এবং কাজ গোপন অথবা প্রকাশ্য যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন এটাই হলো এব আমরা যেন প্রকৃত আমাদের জীবনে এবাদতের কনসেপ্টটা বুঝি অন্যান্য ধর্মের মতো যেন এরকম না হয় খালি চার্চে গেলে আল্লাহর ইবাদত বাইরে আসলে আমার জীবন ইবাদত এক জিনিস আর দুনিয়াদারি আর এক জিনিস আমাদের মধ্যে ইবাদত এবং দুনিয়াদারি কোনো ফারাক নেই সব কিছুই আমাদের হোল লাইফ হলো এবাদত আমরা সব কিছুকে ওয়ান ইউনিটি হিসেবে দেখি আমার ভাইরা এবং বোনেরা আল্লাহ সুফান হাত আল্লাহ ইবাদতের এই আইডিয়াকে আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দিন আবারও আপনাদের সঙ্গে অন্য এপিসোডে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা ও বারকাত asharun ay ay oh আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক এক बेमेल करेट पीस टी डटी मानव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 ममिन बंदार निजे क्षेत्र इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस इंगल्